আপনারা পিস টিভির বাংলা অনুষ্ঠান দেখছেন দীনি শিক্ষা ইসলামী অর্থনীতি হালাল ও হারাম সংক্রান্ত বহু বিষয় জানতে আমাদের সাথে আছেন ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন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 से हे आदम व्यवसा आदम व्यवसा सरसा बाका बा पथे चलते प्रत्यक्ष अथवा परोक्ष भाव मानुषर बेचा कल्ला मानुष के सम्मान दिए सवार आगे आदम के सम्मान दिए तई फा द्वारा शेजदा कर चे आदमे सम्मान मानूष रखते परेना मानुष के आल्ला सम्मानित रूपे सृष्टि कर पृथ्वी बुके स्थान दिए से चे, सम्मानित मानुषर व्यवसा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 আমি তিন ব্যক্তির প্রতিবাদী আল্লাহ আকবর আল্লাহ নিজে প্রতিবাদী বিচারককে বিচারক তো আল্লাহ তাই না এবারে বিচারক নিজেই যদি আসামির প্রতিবাদী হয় কেমন হবে জিতে পারবে প্রতিবাদী কোনো মতেই না আমি তাদের প্রতিবাদী কে কে রাজ আগাদার এক ব্যক্তি আমার নাম নিয়ে একজনকে চুক্তি দিল বা ওয়াদা দিল প্রতিশ্রুতি দিল অঙ্গীকার দিল অতঃপর তাতে ধোকাবাজি করল ভঙ্গ করল চুক্তি ভঙ্গ করল একজনের হাতে বায়াত করল রাষ্ট্র নেতার হাতে বায়াত করে তার বিরুদ্ধে বিদ্রোহী করলো একজনের সাথে কিছু দেবো বলে আল্লাহ নামে অঙ্গীকার করল ভঙ্গ করলো নম্বর দুই রাজুল সেই ব্যক্তি যে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার পয়সা ভক্ষণ করল তার মূল্য ভক্ষণ করলো আমি নিজে তার প্রতিবেদী স্বাধীন মানুষ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 কাজ আদায় করল কিন্তু তার মজুরি কাজও নিল আর তার মজুরিও খেয়ে ফেললো এই অবস্থাতে আমি তার প্রতিবেদী কামতের মাঠে পোখারি হাদিস বলা বাহুল্য মানুষ পুরুষ নারী বা অপহরণ করে বিদেশে নিষিদ্ধ পল্লীর বেশ্যা কোঠায় अथवा विक्रय भसार फादे बंदी अबला नारी के घर बैर करा एक युवत अभिभावक के किसान अर्थ दिए अथवा भलार नाम नारी पाचारमे मोटामोटा टाक इनकाम हराम हराम हराम से टा भराम मृत मानुषे लाश बा कंकाल बिक्री कर हराम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 এইভাবে বিক্রি করা এবং তার মূল্য ভক্ষণ করা যায়জ নয় হারাম তার মাথা বা অন্য কোনো অঙ্গ কেটে বিক্রি করা আপনারা দেশে শুনেছেন যে অমাবস্যার রাতে যদি কেউ মারা যায় বা দাফন করা হয় তো সেই রাতে নাকি মাথা কেটে নেওয়া হয় জানি না কোন শ্রেণীর মানুষের কাজে লাগে সেই মাথা এখন যদি কেউ মাথা কেটে বিক্রি করে তাহলে সেটা কি হারাম অথবা লাশ চুরি করা হয় কবর থেকে সরাসরি লাশ তুলে নিয়ে ল্যাবরেটারিতে গিয়ে বিক্রি করা হয় সেখানে আপনার বিজ্ঞানের ছাত্ররা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 বিদেশে আসার জন্য ত্রিশ হাজারের জায়গায় দুই লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে আমাদের দেশে না করলেও বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে প্রচুর টাকা ব্যয় করতে হয় এজেন্টদের ভাওতাবাজি শিকার হয়ে বিদেশে এসে বেতন পায় মাত্র তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মতো আমাদের দেশে এবার এতগুলো টাকা খরচ করে এসে যদি এতটুকু বেতন হয় তাহলে খাবেন কি আর পাঠাবেন কি ফলে সে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির লোক যারা সুখে দুঃখে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 দুশ্চিন্তায় দুশ্চিন্তায় এরা ভোগে আর ওদিকে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় কাঠ হয়ে যায় শুকিয়ে যায় দানা কাটা পাখির মতো দিন রাত ছটফট করে আসল টাকা কি করে তুলবে এবং সুদের ওপর নেওয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে এই দুশ্চিন্তায় তার মাথার চুল পেকে যায় বিদেশে গেলে খুব তাড়াতাড়ি চুল পাকে তাই না অনেক দেহ কৃষ হয়ে যায় বিদেশে এসে এমন এক দলদলে ফেসে যায় যে সেখান থেকে না আগাতে পারে আর না পিছাতে পারে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 তখন আত্মহত্যা করে নে এরকম আত্মহত্যার ঘটনা আমরা জানি আমাদের শহরেই আত্মহত্যা হয়েছে ইসলাম এমন পরিস্থিতি সৃষ্টি করতে অনুমতি দিতে পারে কি না মোটেই না এই আদম ব্যবসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মহানবী সাল্লা সাল্লাম বলেন কেউ অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এবং কেউ অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না লা লাড়ার তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু ক্ষেত্রে তুমি নিজেকে বাঁচাচ্ছ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 আদমের ব্যবসাটা একটা মানে ন্যাক্কারজনক ব্যবসা মানুষ হয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া মানুষ হয়ে মানুষকে বিক্রি করা মানুষ হয়ে মানুষকে এইভাবে আবদ্ধ করা মানুষ হয়ে মানুষকে এত বড় ক্ষতির দিকে ঠেলে দেওয়া ক্ষতির সমুদ্রে ফেলে দেওয়া বরং আগুনে ফেলে দেওয়া যেখান থেকে সে আর কোনো দিন বের হতে পারে না বছরের পর বছর তাকে টাকা তুলতে লেগে যায় অনেকে ওভার টাইমে লোভ দেয় কিন্তু ওভার টাইম সেখানে পায় না সারাদিন তাকে এমনভাবে কাজে লাগিয়ে রাখা হয়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 যতই বলো আমি মুদার আমি সেখানে হিমামতি করি বলো ইমামতি ঘরে গিয়ে করবে এখন আমার ছাগলের ইমামতি করো এখন কোন উপায় নেই এই অনেক মানুষ এইভাবে ফেসে যায় বহুভাবে ফেসে যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখান এবং সঠিকভাবে চলতে সহায়তা করুন আল্লাহ আমিন আশা করব আগামী প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ আল আলহি ওসাহী আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু